সুরপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরা আরাফ। আয়াত ১৩০ থেকে ১৪৭ পর্যন্ত দুর্ভিক্ষ আসছে এটাকে আল্লাহ তালা বলতেছেন নাকসিমিনাথে মারাত এটাকে আল্লাহ তালা বলতেছে যে এর মাধ্যমে আমি এটাকে পাকড়াও করেছি কিন্তু দৃষ্টিতে তুমি এটা দেখলে এটা কি হবে ফেরিদের দৃষ্টিতে দেখলে তো মনে হবে যে এবার বৃষ্টি কম হয়েছে তো এই জন্য ফসল কম হয়েছে তাই না এটা এটা এটা যে বৃষ্টি কম হয়েছে এই জন্য ফসলটা কম হয়েছে ফসল কম হয়েছে তো এই জন্য বি খুলে আর কি তো এটা আবার কি এই আল্লাহ নাকি স্বাভাবিক যখন তাদের উপর কোন সচ্ছলতা আসতো না হাদিহি তারা বলতো যে এসব তো আমাদের প্রাপ্য আমাদের পাওনা কোন অকল্যাণ আসে ওই মন্দা অর্থনৈতিক মন্দা টন্দাগুলো এসে গেছে ওই মানুষগুলোর কারণে পাগল গুলোর কারণে ইন তুসিবহুম হাসান মা তো তখন তারা মোসা এবং তার সঙ্গীতের অশুভ মনে করত যে কারণে হয়েছে এই মনোভাবকে যারা সব দোষ হইলো এই ওদের হুযুদের সব দোষ হুজুদের কারণে এই জনসংখ্যা বেড়ে যাইতেছে কারণে যানবাহনে জঞ্জাট লাগে জাম লাগে সব দুইটার কথা তো যেটা মানেই না তো জনসংখ্যা বাড়বে যানজট বাড়বে তারপরে এই যে আরো কত কি হয়েছে বলতেছেন যে শোনো পক্ষ থেকে আসে তুমি যত নিদর্শনই আমাদের সামনে পেশ করো লিতা আমাদেরকে জাদু করার জন্য মানে আমরা যেই মানসিকতা নিয়ে আসি এটা হলো সাহি আর তুমি যেটা আনবে সেটা হলো জাদু দিয়ে আমাদেরকে প্রভাবিত প্রভাবিত করে ফেলবে আমরা আমাদের আদর্শের উপরে এত অনড় যে তুমি এ যত কিছু নিয়ে আসো আমরা আমার আদর্শ থেকে সরবো না আদর্শ থেকে সরবো না রামান খুব ভুজে এটা গ্রহণ করছি এটা ভাবটা যেমন ফা দা আলিহিম ফ্লিহান তাদের উপর আমি প্রেরণ করেছি তুফান পানি ঘরে ঢুকে গেছে একদম ইলা হল জালিস এবং এই পানি একদম গলা পর্যন্ত পশে গেছে গলা পর্যন্ত মানে মোসান বলতেছেন হলো জাল কেউ বসা থাকলে বসা থাকলে এই পর্যন্ত এসে যায় তার মানে পানি অনেক উপরে না বসলে গলা পর্যন্ত এসে যায় তো গলা পর্যন্ত এসে গেলে দাঁড়ালে কত উৎপন্ধ হবে কোমরের নিচে হবে না কিন্তু ইলা অন্যরা বলছেন হলো যে হল কোমিল তা ইমিনা গাই রুহমিন ইলা হল কুমিল তা ইমিন দাঁড়ানো ব্যক্তির গলা পর্যন্ত পানি এসে গেছে দাঁড়ানো ব্যক্তি গলা পর্যন্ত এই অবস্থা পানি ছিল কদিন ছিলা এবং ছিল সাত দিনের মতো বল কোম্মালা কোম্মাল কোম্মাল হলো আসুস এক ধরনের পোকা যেগুলো ফসলের মধ্যে হয়ে থাকে ফসল নষ্ট করে ফেলে আও নও মিনাল কোরত অথবা এক ধরনের এই গরুর গরুর গায়ে গরু বা জন্তু জানোয়ারের গায়ে হয় এক ধরনের মা হল জারাত প্রথম মানাটাই মোশান কথা দিয়ে স্পষ্ট হয় যে তোম্মাল মানে হলো ফসলে হয় এমন পোকা তো সেটা এসে কি করল তার বা মা তার আঁকাহুল জারাত টি ফসল খেয়ে যা রেখে গেছে ওটাকে সেই সুস মানে কুম এসে শেষ করে দিয়ে শেষ করে মিনাল কোরাত এটা কোরাত মানে হলো গরু বা ওই ওট এগুলোর গায়ে যে ছোট ছোট কীট হয় সেটা তো সেটা হয়তো মোসানফে যেভাবে বিবরণটা দিচ্ছেন তাতে হয়তো এই জাতীয় কীট সেটা ফসল একটা আর কি মানে এই ধরনের কীট যেটা ফসলে হয় এটা মোসানফি এখানে ব্যাখ্যা জন্য এবং হয়েছে এখানে তো শুধু আল্লাহ তালা বলে গেছেন হাজার তাহানিবাহি ভিতর দিক দিয়েছেন প্রথমে আল্লাহ তালা তাদের উপর তুফান দিছে। তুফান দিয়ে একদম সব শেষ করে ফেলছে বাঘ বাগিচা যা আছে সব শেষ করে ফেলছেন এরপরে যখন হাজরত মুসাআসল কাছে আসছে ওই যে একটু পরে যেটা আসবে মুসা আসলাম কাছে আসছে আপনি একটু রক্ষা করেন আল্লাহ কাছে দোয়া করেন তো সরে গেছে এরপরে এরপরে আবার ওরা বাগ বাগান করতেছে সুন্দর ফল হইতেছে তো দেখা যে খুব সুন্দর বাগানে ফল হইছে ফল হওয়ার পরে এরপরে ওই ওরা আবার আগের অবস্থার দিকে ফিরে গেছে এখন সেই বাগানের ফলগুলোকে নষ্ট করার জন্য আল্লাহ তে জারাত পাঠাইছে জারাত এরপরে এরপরে আবার ওরা তবা টবা করছে এরপরে আবার ফল ফল লাগাইছে এরপর আবার ফসল হয়েছে অনেক সুন্দর ফসল হয়েছে এরপরে ফসলগুলো কেটে আবার ঘরে নিয়ে আসছে ঘরে আনার পরে এবার আবার তারা কুকুর শিল্পের মধ্যে মুক্তলা হয়েছে এবার আল্লাহ তালা আবার তাদেরকে দিয়েছে হলো কুম্মাল কুম্মাল হলো যে ঘরে যে স্টক করা যে ফসলগুলো এইগুলোর নষ্ট করার জন্য কুম্মাল এভাবে তো তিবণি বাতাইছে আর এরপরে এরপর যখন এর এর থেকেও যখন তারা তবা করছে মুসাই হাসেমের কাছে এসে বলছে আল্লাহ তালা আবার মেহবানি করে সরাই দিচ্ছেন এরপরে আবার ওরা ওদের খানা পিনার মধ্যে ব্যাংক অনেক বেশি খেতে বসে তো ব্যাং এসে লাফালাফি করতে কি মুসিবত পানি খাবে তো পানি ঝাললেই দেখা পানির মধ্যে রক্ত পাশে বসে ইসরাইলীরা পানি পান করতেছে সবাই পানি আর তৃপ্তিরা পানি ধরলে রক্ত হয়ে যায় আল্লাবু যখনই তাদের উপর কোন আজাব আসতোটা বলছেন যে ওয়াদা করেছেন আপনার রব যে ওয়াদা করেছেন তার ওসিলা দিয়ে তার ওসিলায় বিমা আহিদা আইন্দাক আপনার কাছে আপনার রব যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ওসিলায় আপনি আপনার রবের কাছে দোয়া করেন সেই অঙ্গীকারটা কি যখন আমি তাদের থেকে আজাবকে একটা নির্ধারিত মেয়াদ একটা নির্ধারিত সময়ের জন্য সরিয়ে দিতাম হুম বা যে সময়ে তাদের পৌঁছাটা অবধারিত ছিল ইলা আজালিন জন্য আমি তাদের কাছ থেকে সরিয়ে সময় পর্যন্ত তারা অবশ্যই এরপর তারা আবার তাদের সেই কৃত অঙ্গীকার ভঙ্গ করতে। মানে আল্লাহ তালা তো জানা আছে যে এই যে তারা যে ওয়াদা করতেছে তারা আবার কিছুদিন পরে ভঙ্গ করবে তো আল্লাহ তালা বলতেছে আমি তাদের থেকে আজাদটা সরিয়ে দিতাম এক যে সময় তাদের পৌঁছাটা ছিল অবধারিত তখন ইদা হুম ইয়ান থেকে একটা জিনিস দেখো যে এই যে আল্লাহ তালা এতগুলো নিদর্শন দিচ্ছেন তাদেরকে তুফান আসছে এরপরে তারা তবা আল্লাহ কাছে তবা করছে পরে মুসা ইসলাম কাছে বলছে যে ওয়ালানুরসিলামা আবানি ইসরাহল তো এরা আসলে পরবর্তীতে এই ওয়াদার উপরে থাকবে কি থাকবে না এটা মুসারাম জানেন না আল্লাহ তালা তো জানেন আল্লাহ তালা জানেন না কিন্তু আচরণটা কীভাবে করতেছে যেন আল্লাহ তালা তাদের জানেন ব্যাপারটা তুফান আসলো তারা বলছে যে এটা সরাই ফেলে কিন্তু আমরা ইমান আনবো ঠিক আছে সরাই ফেলা হয়েছে ইমান আনছে পরে আবার দেখা যাবে আগের আবার দিছে আগের আগের অবস্থাটাই আল্লাহ তালা জানেন না যে না এইগুলো এই যে এখন যেটা দিচ্ছি আবার কিছুদিন পর আবার এই অবস্থাটাই হবে তার মানে আল্লাহ তালার আচরণ অনেক সময় আল্লাহ তাল্লাহ করেন বান্দাদের জাহেরি হালাতের উপরে ভিত্তি করে আল্লাহ তালা একটা জিনিস জানেন যে এটা দেওয়ার পরেও তারা আবার ফিরে যাবে এটা থেকে তারপরেও জাহেরি আবেদ দিতে থাকেন এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এস্তে তাম করা হল উদ্দেশ্য অতবে এতগুলো জিনিসটা দেয়া দরকার ছিল না এতগুলো জিনিস দেওয়ার পরেও যারা আনবে না পরে এদেরকে সমুদ্রে ডুবিয়ে মারতে হবে এটা তো আল্লাহ আগেই জানেন তারপরে এতগুলো জিনিস দিলেন কেন পরবর্তী যে আমরা যারা আছি আমাদের কাছে স্পষ্ট হয় ইমানগুলো আসলে ডুবে ডুবায় দরকার এত খারাপ আল্লাহ তালা তো জানেন কিন্তু জানা করলে হুজরটা তার তাম হতো না এই বারবার বারবার দিতেছেন বারবার দিতেছেন বারবার দিতেছেন এত কিছুর পর তারা ইমান আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম হাসিয়ামা এখানে আরেকজনের ভুল ধরতে গিয়ে উনি নিজে ভুল করে বলছেন দেখো একটু হাসিয়াটা দেখো দ্বারা মুরাদ হলো আল বাহরিল যথার্থ হয়েছে তা আল বাহরিলোনা সাগর লোনা সাগর মানে লোহিত সাগর তো এ দেখা হাশিয়া বুদ্ধ না কোলসে যে আলিয়মাহরী লু রকু কোফাহ আবু সিবী আল ওহর ওমি ওজ কৌল ইমাম যে করতেছেন আল বাহরিল এটা সহিং ইয়াম্মের করা তাফিল করা আলবাহরুল আসবে দিয়ে কারণ ইয়াম্মের মাহানা বাহারে আসবো আসেন যেমন ওই ইয়ামের শব্দটা এতলাখ হয়েছে দারিয়ায় নীলের উপরে নীল আর নীল তো সেটা মানে মিটা পানির নদী বাহার শব্দটা তোলাখ শেষ খোলা ছাটা হলা বিল বাহল হে যেমসিল বাহন্দিয়া করছে এটা জয় কারণ লিআল এখানে আসলে আলি ফা লি আন্ন আহু লোহিত সাগর আর নীলের ব্যাপারে যে কথা এটা গলত এমসুর হয়ে গেছে দেখলে তোমরা আন্দাজা করবা এই যে এখানে এই জায়গাটা ওনারা তখন আবস্থা করতেছিল মিশর থেকে যাবেন হলো এই যে সিনাইতে সিনাইতে যাবেন না তো এই যে এটা এটা তো হলো এই যে এই পশ্চিম দক্ষিণ কোন এখান থেকে কোনা কোনাকণি রওনা হয়েছে কোনাকণি তো যাবেন যেহেতু ওই পাশে এখানে বাহারে বাহারের চাই পড়ে এই যে বাহারের লোহিত তো না বাহারে কলজুম আর বাহরুল আহমার লোহিত সাগর এদিকে ওনারা যাবেন আর নীলটা হলো এদিকে ভিতরে ছোট্ট একটা নদী তো উল্টা দিকে জন্য আস আসবেন না ওনারা ঘটনাটা হয়েছিলাম এটার হাওয়ালা গুলো বলি নাই কিষণ ওই যে একদম সুরাবা খারাতে কাসা সরফোড়া তারপরে ইবনে কাসির আলবেদাওয়ার নেহায়া ওই অনেক জায়গাতে এই কথাটা একদমই স্পষ্ট যে এই কোরআন ক্যারিমে যে বাহার ইয়াম শব্দটা আসছে সেটা তাদের উদ্দেশ্য বাহারে পোলসুম আর এটা ভুল প্রচলিত হয়ে গেছে যে নীলদরিয়া নীলদরিয়া কোনো অবস্থাতেই না তারিখি হাসিয়ত এটা কোনোভাবে না ওনারা পার হয়ে যাবেন ফিলিস্তিন তো মিশর ফিলিস্তিনের মাঝখানে সমুদ্র হলো এটা বাহারে পলসুনটা বাহারে পোলসুমটা দিকে চলো তো এটা তারিখি ভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে ভুল কথা চলো যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়েছি দেশের পূর্ব পশ্চিম প্রান্তের মালিক আমি তাদেরকে বানিয়ে দিয়েছি আল্লাবার আপনাফিহা যাতে আমি বরকর দিয়েছি উদ্দেশ্য হলো ফেলিস্তিন তো এটার মালিক তারা হজর মুসা আল ইসলামের জমানায় হয় নাই পরবর্তীতে হয়েছে হযু ইউসা আলী ইসলামের মাধ্যমে যখন তারা জিহাদ করছে তো জেহাদ করার পরে পরে যারা ইউস্তাজ আফুন যাদেরকে দুনিয়াতে দুর্বল মনে করা হতো তো এই মুস্তা জা আফিনদেরকে জেহাদের বদল ওই যারা জব্বারিন তাদের এলাকা সবগুলো এদেরকে দিয়ে দিছে তো এটা আল্লাহ তালা একটা নীতি অন্য জায়গায় গেছে যে এই জন্য আমার আমি আলাদা আমি চাই যে যারা জেরিফু যাদেরকে দুর্বল মনে করা হয় এদের উপরে একসান করতে। তো এখানেও বলা হলো যে যাদেরকে দুর্বল মনে করা হতো এদেরকে আমি মালিক বানিয়ে দিয়েছিটা বলতেছে আপনার রবের শুভবাণী পরিপূর্ণ হলো। আপনার রবের বাণী পরিপূর্ণ হলো এই শুভবাণীটা কি আল্লাহ করবেন দেখো ইয়েটা কিসের বদল হতে বিমা সবরের বদল হতে আলাহীন এটা শুধু একটা মেজদাক সবরের তারা যে সেই এলাকাটা দখল করার জন্য যে যুদ্ধ করছে যুদ্ধের যুদ্ধ করার সময় যে সবরটা সেই সবরটা এখানে আছে না সেই সবরটাই আসলে মেন সেই সবরটা ওই ময়দানে তিহে যারা ছিল তারা প্রথম সবর করছে দ্বিতীয় এবং ফেরাউন এবং তার সম্প্রদায় যা কিছু নির্মাণ করেছিল মিনালা কান সুন এবং যে অট্টালিকা তারা সু উচ্চ করেছিল সবগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি মানে দালাম কোঠাকে সব ভেঙে দিয়ে দিয়েছিল মানে এগুলোর থেকে তাদেরকে সরাই দিয়েছে এই অর্থে ধ্বংস করে দেয় আগের কথার জন্য একদম পুরো ঘটনাটা একসাথে বলে ফেলছে কি সাদা করে ফেলছে এরপরে আবার একটু ঘটনা পিছন দিকে যাইতেছে তারা এমন এক জাতির কাছ দিয়ে অতিক্রম করল যারা তাদের মূর্তির সামনে এবাদতে রত্নাম আর কি আল্লাহ ইলাহান বলছে এই যে আল্লাহনাহ তাই না মানে ওই যে নদী পার হওয়ার পর সমুদ্র পার হওয়ার পর ওই পারে যে সকল স্থানীয় লোকজন ওরা মূর্তি পূজা করতো ওদের কাছে যাওয়ার পরে দেখলো যে মানুষগুলো তারা বললো একটা মূর্তি বানাইত কৌমন হলো সমুদ্রের ওপার সমুদ্রের ও ওপারে যাওয়ার পর এক জাতিকে দেখুন আল্লা আল্লাহ নিয়ামত গুলোর মোকাবেলা তোমরা এই কথা দিয়ে করতেছ এরপরে যাদের কথা বলতেছে যে এরা এদের যেমন আলিহা আছে আমাদেরকে একটা আলিহা বানাই দেন ওদের ব্যাপারে এরা এমন যে এরা যে সব কাজে লিপ্ত রয়েছে তা ধ্বংস হবে অবা তিলুম মা কানুন এবং তারা যা কিছু করছে তা সব ভ্রান্ত এই মানুষগুলো এমন তারা যে কাজে লিপ্ত রয়েছে তা ধ্বংস হয়ে যাবে কি আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুব তালাশ করবো মানে তোমাদের জন্য তালাশ করবো এটা ছিল আসলে যেটা সামনে আসতেছে বিমা উদ কুরু আচ্ছা এদিক দিয়ে একটু পড়ো এদিক পিছনে গেছে وهو يبقلون أدرائكم ويستحنون يستبقون نسائكم يستبقون يستبقون يستبقون نسائكم وفي ذلك الإنجاء أو العداد بلاء من العالم أو اقتلاء من ربكم عظيم أفلا تفتعدون فتنتبون عن ما كنتم قَوَاعِدَنَا أَنَّهُ وَعَدَنَا وَوَعَدَنَا مُوسَى 30 لَيْلَةً قَوَاعِدَنَا بِأَنَّهُ وَعَدَنَا مُوسَى 30 لَيْلَةً কথা نُكَلِّمُهُمْ عِنْدَ نُكَلِّمُهُمْ عِنْدَ انْتِهَائِهَا بِأَنْ يَصُومُهَا اي تي دي নো নি রোজা রাখবেন هِيَ ذُو الْقَاعِدَةِ রোজা রাখলেন ফালাম্মা তাম্মা যখন মুদ্র শেষ হল আনকারি তখন তিনি ওনার মুখে যে একটু দুর্গন্ধ হচ্ছে এটাকে ওনার কাছে খারাপ লাগতেছে এটা এক অন্যান্য নিশ্চিত করে এই কথাটা বলেন যে এই মুখের দুর্গন্ধ মিশাক করে সরাই ফেলছেন এই কারণে আল্লাহ তাহা আবার বলছেন যে না এটাই তো আমার কাছে প্রিয় অতএব তুমি এটা কেন করলা। তো অন্যরা যেটা বলছেন যেটা বিশেষ একটা কারণে হয়তো আল্লাহ আবার ইয়ে করছেন দশ দিন বাড়াই দিচ্ছেন সেটা এটা না যে মুখের যে দুর্গন্ধটা ছিল এটা আল্লাহ তালা কাছে পছন্দনীয় মেসক করার কারণে দূর হয়ে গেছে তা আল্লাহ তালা চাইছে চাইতেছে এই যে দুর্গন্ধটা ফিরে আসো এটা না এই কথাটা বুঝছো কারণ তোমরা যে ইয়েতে পড়ছ ফাজ আমাদের মধ্যে এটা আছে যে ওই যে হাতিসের মধ্যে আসছে যে রোজাদারের মুখের গন্ধ হলুক শব্দটা রোজাদারের মুখে যে একটা গন্ধ হয় এটা আল্লাহ তালা কাছে প্রিয় এটা দ্বারা উদ্দেশ্য এটা না যে মেসওয়ার না করলে যেটা দুর্গন্ধ হয় এটা না দুর্গন্ধ তো আল্লাহ তালা কাছে অপ্রিয় এটা সবসময় এখানে আসলে হুলুদার উদ্দেশ্য এটা না যেটা মেসওয়ার না করলে কাছে যাওয়া যায় না এই অবস্থাটা না উদ্দেশ্য হলো পেট খালি থাকলে পেট খালি থাকলে এভাবেই স্বাভাবিকভাবেই যে পেট থেকে একটা অন্যরকম একটা গন্ধ বের হয় একটা দুর্গন্ধ বলা যায় না এটা এটা আল্লাহ তালা কাছে প্রিয় এই জন্যই এই হানাফি বাজাবের রায় হলো যে রোজাদারের জন্য মেস করা কারণ আদিসের মধ্যে যেটা আসছে যে আল্লাহর কাছে হলুক এটা প্রিয় এটা মুখের দুর্গন্ধ না মুখের টা যেহেতু না যাবে দূর হয়ে যাবে এমনটা না কথাটা বুঝছো বলছেন এটা ইয়া আমার মনে আছে ছোটকালে এই মসজিদের মধ্যে যে আল্লাহ তালার মুখের দুর্গন্ধটা পছন্দ লাগে আমি গাছ শুনি আমার কাছে খারাপ আসলে ব্যাখ্যা আছে মনে করো মেসকাতের মেরকাতুলো মধ্যে দেখবা সুন্দর ব্যাখ্যা এটার মধ্যে কোনো এসকালি নেই আমার মনে পড়েছিল হাদিস তোমরা জানো লিসমে তো আমার মনে আছে যে একদিন আমাদের ওহানকারী ইমাম সাহেব উনি বয়েন করতেছেন যে রোজাদারের জন্য দুইটা খুশি একটা খুশি হলো ইফতারের সময় যখন অনেক বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে উনি এ ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে বাচ্চারাও আশপাশে থাকে সারাদিন ক্ষুধার্থ খাবার অনেক আইটেম বেশি কতটা আনন্দ লাগে কারণ আমার মনে হচ্ছিল যে তাহলে কি আনন্দটা শুধুদের অনেক নিয়ে বসছে কত আনন্দ আনন্দ থেকে মাহরুক তার এই হাতিসের ব্যাখ্যাটা কি হাতিসের ব্যাখ্যাটা কত সুন্দর ব্যাখ্যাটা হাতিসের ব্যাখ্যাটা হলো যে রোজা এমন একটা যে এবারটা লম্বা অনেক লম্বা এই আবাদতটা ব্যাপারে প্রতিটা মুহূর্তে বান্দা সংকিত ছিল যে না জানি আমি রোজাটা রাখতে না পারি যখন শেষ মুহূর্তে সে রোজাটা রাখতে পারল তার মানে আমার দ্বারা পুরো রোজার আমলটা শেষ হইল এখন তার ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি যে আলহামদুলিল্লাহ রোজাটা শেষ করলাম এটা হলো ঠিক এমন যেমন ধরো পরীক্ষা প্রশ্ন আসছে প্রশ্নটাও সহজ কিন্তু লিখতে হবে অনেক বেশি তিন ঘন্টা সময় লিখতেছ লিখতেছ খুব পেরেশানি লাগতেছে না জানি লেখা শেষ করতে না পারি পুরোটা যখন দিয়ে শেষ হয়ে গেছে এবার এই শেষ হয়ে গেছে এবার একটা আনন্দ এটা হল ফারহাতুন পরীক্ষার খাতা লেখা শেষ এবার একটা মানুষের কি বলতেছে মানে নবীকে শুধু ধনী মানুষের কথাই বলে সাবেকের প্রশ্নটা এসে যাবে না এইগুলোর জন্য আসলে দোষীটা আমরা একদম একদম আমরা ওয়াহেদ আমরা ওয়াহে আমরা হ্যাঁ চলো এই এটা ঠিক আছে কিন্তু অন্যরা তো তোমাকে বড় মনে করতেছে তুমি আলেম মনে করতেছো তুমি জালাইনে পড়ো না কি এটা তো মানুষের জানে না তোমাকে আলেম মনে করে এখন তুমি একটা হাদিসের ব্যাখ্যা দিবা তাহলে অন্য জনের কাছে এইভাবে ব্যাখ্যা করবে যে আলেমের কাছ থেকে আমি হাদিসের ব্যাখ্যাটা শুনছি কিন্তু তুমিটা তুমি আরেকজন তুমি তোর জাহারের কাছ থেকে আইনা তোমার মধ্যে বলতে হইলে অবশ্যই তারপরে বলাছি তোমরা ওনার সঙ্গে বলে বলো যে কত গলত একটা ব্যাখ্যা এই হাদিসের দেয়াটা আর একটা শূন্য কোথায় পেল মানতামি এখানে সুনাতি আমার জীবনাদর্শটাকে যে আঁকড়ে ধরবে একটা শূন্যদের কোন সরার মধ্যে কোন একটা দেখা নেই একটা শূন্যতির কোথা থেকে এলো এখন তুমি যদি ভাবো যে মানুষকে শূন্যতির প্রতি তার জীব দেওয়ার জন্য আমি একটু বাড়ায় বললাম আর কি বাড়ায় বললাম আর কি ধাক্কাটা কি নবীজির উপরে লাগবে যে মানুষকে আমলের প্রতি উৎসাহিত করার জন্য যে পরিমাণ কথা নবীজির বলে দেওয়া দরকার ছিল এটা হুজিরে যেন বলে যায়নি আমি একটু মাতবুরি করা লাগতেছি যারা হাদিস মউ বানায় ওদের অনেকের নিয়ত এরকম ছিল তার হাদিস বানাই হাদিস বানাই এই কথাটা যদি বুঝে থাকবে তাহলে দ্বিতীয় কথাটা বুঝবো যে মানুষ এই জমানায় চোদ্দশো বছর পর যে লোকটা আলেমোনা জাহেল এই লোকটা মানুষকে দিনের প্রতি উৎসাহিত করার জন্য নতুন নতুন সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী কারগুজার এগুলো বানাইতে পারে না এম খান তুমি অস্বীকার করবা এটা তো এম কান বললাম তোমার দেওয়া যাবে যে এই কারণ সেই রসুল সালামের জমানের কাছের জমানা হুজুরের জমানা থেকে তাহাজের প্রতি উৎসাহিত করার জন্য মানুষকে মেসে প্রতি উৎসাহিত করার জন্য নবীজির নামে তাহাজ বানায় লাউ এর খাওয়ার প্রতি উৎসাহিত করার জন্য তো ওই জমানের মানুষ যদি নবীর ব্যাপারে এরকম কথা বলতে পারে এই জমানের একদম জাহেল মূর্খ এই লোকটা মানুষকে দিনের প্রতি উঠানোর জন্য মিথ্যা মিথ্যা বাজে কিচ্ছা কাহিনী বানাইতে পারে না আর তখন একটা ভয়ও ছিল আমি কিচ্ছা বানাই তাহলে আমাকে বানাই কিচ্ছা একটা আমার সনদন্ত ঝামেলা ছিল এই জন্য কিচ্ছা বানাই লোক সতর্কতার সাথে বানাইত তারপরে অনেকে সবের নিয়ে বানাই ফিরত কিন্তু পরে বড় ধরা গিয়ে যেত আর এই জামানায় এই জমানায় কোন রকমের সনদ বলা লাগে না বাস বললেই হয় যে আমি এক গেছিলাম তোখানে এই নুস্ত এসে গেছে শরীরতে যতটুকু লেভেল এর চেয়ে অনেক বেশি উপরে তুলে ফেলা হয় অনেক কিছু অনেক কিছু বলা হয়েছে এগুলো তো প্রমাণ আছে একদম নিজে থেকে স্বীকার করছে যে হ্যাঁ আমি আমি বানাইছি কিন্তু স্বীকার করার পরে কিছু মানুষ হচ্ছে ওই অন্ধ ভক্ত আছে না এবার ঠিক আছে চলো স্বীকার করছে নিজে লিখিত স্বীকার দিছে আমি এগুলো বানাইছি কিন্তু যে আমাদের অবস্থা হলো যে আমরা হলো ওই মায়ের ওই সন্তান যে মায়ের গালে কালি লাগছে তারপর এটা আমি বলবো না কারণ এটা মায়ের ইয়া হবেতে তো হবে আর মায়ের যেই সন্তানটা বলে যে না মা যেহেতু গায়ে কালি কেন থাকবে কালীটা যেমনি মুছতে হবে মা যদি মুছতে না দেয় তো দুই হাত বান্ধে হলো গায়ে মায়ের কালিটা মুষবে এ হয়ে যায় খারাপ এত ওই মায়ের মোখালাবাদ করতেছে মায়ের পেটের থেকে জন্ম হয়ে যায় মোখাল সেজন্য আসলে আরো সেটা হলো দিনের ক্ষতিটা করতে না চুপচাপ থাকো এক জায়গায় বসে থাকো তুমি বের হয়ে ওনা দরকার তোমার নিজের অজান্তে দিনের অনেক বেশি ক্ষতি হয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যায় জি চলো কথা বললাম যে স্বীকার করছে রসুল্লাহ আলিয়া নামে বিভিন্ন দিন গুলো বানাই বলে মুসাআ দেখেছেন আপনি আমার প্রতিনিধিত্ব করবেন এবং তাদের সব বিষয় ঠিকঠাক রাখবেন মুসা আল ইসলাম ছোট ভাই হারোনা ইসলাম বড় ভাই কিন্তু নব তোল্লা তুসা ইসলামকে আগে দিয়েছেন জি ওসাই দেখতে ওনার ইচ্ছে করতেছে তো বলতেছে রবিনী আপনি একটু দেখান আমি আপনার দিকে একটু তাকাবো দেখবো তুমি দেখতে পারবে না এই যে তুমি দেখতে পারবে না বলতেছে জেলারা এখানে গিয়ে আপত্তি করছে যে আল্লাহকে দেখা সম্ভব না তো এই বিষয়ে লম্বা আলোচনা শহরে আকায়ের মধ্যে আছে দেখা যাবে পাহাড় যদি স্থানে স্থির থাকে পাহাড় যদি স্থির থাকতে পারে তাহলে তুমিও স্থির থাকতে পারবে আর যদি পাহাড় থাকতে না পারে তাহলে আরো সেখানে দেখতে পারবে আরে এবার রইল যে আল্লাহ তো কোনো সুরত নাই আকার নাই হদ নাই কিভাবে দেখা হবে তো কোনো জিনিস সুরত হদ সেকেল জেসম ছাড়া দেখা যায় না এটা হলো দুনিয়ার দুনিয়ার স্বাভাবিক নিজাম দুনিয়ার মধ্যে আমাদের রুইয় হতে হলে আমাদের আল্লাহ কাদের কেউ কাদের এটা একটা মেশাল দিক যেমন ধরো আজ থেকে পাঁচশো বছর আগে একটু বাড়াই বললাম আর কি বছর আগে একজন কাছে বসা ছাড়া তার কথা হুবহু তার আমার কথাটাই আপনি শুনবেন ঠিক আমার এই সহ আপনি শুনবেন এবং একদম মুহূর্তে আমি যখন বলছি তখন আপনি ওখানে হাজার মাইল দূরে থেকে শুনবেন এটা যদি কাউকে বলতো তাহলে আপনি ভাবে বিশ্বাস করতে পারত এটা এটা কিভাবে হয় আমি যে সবাইকে দেখি যে কেউ শুনতে হলে কানের দূরত্বের ভিতরে থাকতে হয় তাই এত দূরে থাকবে কানের আবার কথা আমি সবাই আস্তে আস্তে আস্তে আস্তে বলবো কিন্তু এই যে জিনিসটা একটা সময় ছিল একদম অসম্ভব এটা সম্ভব হয়ে গেছে না দুনিয়ার বর্ডারটা পার হয়ে গেলে হতেই পারে এখন যেই হালাত যে কোনো জিনিসের আকৃতি না হলে আমাদের চোখের আওতার ভিতরে আসে না বাতাস দেখতে পায় না যেহেতু বাতাসের কোনো আকৃতি না। আল্লা পারেন সবকিছু সুরত হেসেম সবকিছু ছাড়া আল্লাহাল যখন আল্লাহ পাহাড়ে তার তাজাল্লি ফেললেন বিশেষ নূর জহারামিনার নূর থেকে প্রকাশ পেল মানে একদম ছোট আঙ্গুল ছোট আঙ্গুলের অগ্রভাগি হাতি সিনু তো এখান থেকে সুরমা পয়দা হয়ে গেছে সারাদুনিয়ায় এই পাহাড়ের ইয়া সুরমা ব্যবহার করে কেমন না ব্যাপারটা কি শোনো না এই কথাই সুরমা কি ওই রাখে সুরময়ুর পাহাড়ে সুরময় হয় তাহলে একটা জিনিস তুর পাহাড়ের সাথে সম্পর্কই নেই শোনায় কথাটা নাকি এগুলো ওই যে কিচ্ছা কাহিনী আগের জমানের পুথি বলতো ওগুলোর থেকে এগুলো আসতে ছড়া গেছে বাজারের বর্তলার বইটাই যে জিনিসের নির্দেশ আমাকে দেওয়া হয় না এটা যে আমি চাইছি এটার কারণে আমি আপনার কাছে আল্লা তালা কালামটা অন্যান্য দনবিদের সঙ্গে যেভাবে হয়েছিল সেভাবে হয়নি এই জন্য অবি আবার মোসা আলী ইসলামকে কালিমোল্লা বলা হয় কাল্লা মাহু বিক্রম সরাসরি হয়েছে পেলাও আছে আমি তার জন্য আমি তার জন্য ফলকগুলোতে লিখে দিয়েছি কুল্লি মিন কুল্লি সাইন মা তফসিলা সব কিছু লিখে দিয়েছি অর্থাৎ উপদেশ এবং সব আলওয়াহ বিবরণি ওই হজরত মুসা আলী যে তাওরাত দিচ্ছেন তাওরাতের ছিল কতগুলো বড় বড় তাকতি তো এটা কেউ তো বলেন জান্নাতের যেভাবে রিবাজটা আসছে আর কি জান্নাতের বড়ই গাছের কাঠ দিয়ে বানানো আর একটা হলো যে জবর পাথরের আর আর কেউ বলে রুদ পাথরের মানে পাথরের পা লম্বা লম্বা এটার মধ্যে লেখা উনি মাথায় করে নিয়ে এটা যে এইভাবে উপর থেকে নাজার হচ্ছে আল্লাহ আল্লাহ উনি হয়তো বসে সামনে দেখে যেগুলো হাজির এটা যে গ্রহগুলো তিনি মাথায় করে অথবা যেভাবে হোক নিয়ে আসছেন আর কি সবকিছু তো বিস্তারিত আসেনা আলোয়া হই তাও কানা মিনা জাননাতে বড়োই গাছের বানানো আও জবরজাত এগুলো সহিরাও এতে আসেনা তার মানে এগুলো নিশ্চিতভাবে জানা জরুরি না এই জন্য এই আসলে নিয়ম হলে যেগুলো ব্যাখাই না করে দরকার টা গেছে কি আমি এটা আলোয়াটা কিসের বানানো এটা না বললে গেলে বুঝবো না এখন সংখ্যাটা কত পনেরো সাতটা আটটা দেখো ব্যাপারে মোহতাজ সব কিছু লিখে দিয়েছে মা এটা কবলা তার মানে কুল্লি সাই এটা থেকে বদল মানে ওই যে মিনকুল্লিটা ছিল আমি মোসা আলি ইসলামের জন্য তাওরাতের ফলক সবকিছু লিখে দিয়েছি অর্থাৎ সব ধরনের উপদেশ এবং সবকিছুর বিস্তারিত বিবরণ আকাম যা আছে তোমার সম্প্রদায়কে নির্দেশ দাও ইয়াহুদ বি যেন তারা এর উত্তম বিষয়গুলো মেনে চলে উত্তম বিষয়গুলো মেনে চলে আরেকটা মানা এটার হতে পারে যে তাওরাতের মধ্যে কিছু বিধান ছিল আজিমত কিছু ছিল রকসক কিছু ছিল জায়েজ আর কিছু ছিল আওলা তো আসসানি হা দ্বারা উদ্দেশ্য হলো ওই আজিমতের উপরে আমল করে বা আওলার উপরে যেন আমল করে শুধু যায় কোন রকম চলে এটা যেন না হয় এটা হলো আহ এখানে শীঘ্রই দেখিয়ে দেবো দ্বারা কারা উদ্দেশ্য একটা ব্যাখ্যা হলো ফের আউন ওই মিশর মিশরের এলাকাটা তোমাদেরকে আবার দেখাই দেব আমি ফের আউন আথবা ইহি ওই দার আলিন আমি আমার নিদর্শনাবলি থেকে যারা অহংকার করে যারা অহংকারী তাদেরকে আমি আমার আয়াত থেকে বিমুখ করে তাদেরকে আমি লাঞ্ছিত করে রাখবো কুফুরের মধ্যে ডুবায় রাখবো ফলা ইয়া তাফাক্কারুনা ফিল আয়াত এder অবস্থা হলো ওয়ায়ারাউ কুল্লা আয়াতি লা ইউমিনু বিহা এই জাতি সবগুলো আয়াতের মধ্যে জবাব ওই যে খতমাল্লাহু আলা কুলুবিহিম এই মধ্যে যা জবাব এইগুলো তা অতএব এই প্রশ্ন আসবে না যে استعداد দিছেন এরপরে তাদেরকে এখতিয়ার দিচ্ছেন যে তুমি যদি হকটা কবুল করার জন্য আগে বাড়ো আমি কিন্তু তোমার হকটা গ্রহণ করা তো ফিক দিয়ে দেবো কিন্তু তুমি যদি তোমার সেই ইস্তেদারটা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু আমি তোমার এই কাজটাও হতে দেব। তারা যেহেতু নিজেদের ইস্তেদারটাকে নষ্ট করে দিছে তো আল্লাহ তাল্লাহার নিজাম হলো বান্দা কোনো কাজ করতে চাইলে কাজটা হওয়ায় দেয় তো এই জন্য যেহেতু কাজটা হয় আল্লাহ তাল্লাহার এরা দেয় আল্লাহ তালা কখন নিজের দিকে নিষ্পত্তা করো জি এরা যদি হেদায়তের পথ দেখে আয়ুদা রুশির মানা হল হুদা আল্লাহ তারা সেটাকে পদ হিসাবে গ্রহণ করে না তারা যদি হৃদায়তের পথ দেখে তাহলে তারা সেটাকে পদ হিসাবে গ্রহণ করবে না এই যে দা সরফু এই যে আমি তাদেরকে বিমুখ করে রেখেছি এটা তাদেরই একটা অন্যায়ের কারণে এইটা ওইবার বলতেছে তাকজিব এবং গফলত দুটার কারণে আমি তাদের দিনের মধ্যে মোহর লাগাই দিছি এই মোহরটাকে এখানে শব্দ দিয়ে ব্যক্ত করতেছি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দিয়ে ব্যক্ত করছে যে শাস্তি দেওয়া হবে অনন্তালের নাম সেটা তাদের কি